وَمَا أَرْسَلْنَاكَ إِلَّا رَحْمَةً لِلْعَالَمِينَ الحمد لله رب العالمين والعاقبة للمتقين সেটা হচ্ছে হিজরতুল মুসলিম হাবাশাহ মুসলমানদের দ্বিতীয় হিজরত হাবিসিয়ার দিকে আপনাদের নিশ্চয় মনে আছে প্রথম হিজরতের পরে ওনারা একটা গুজবের ভিত্তিতে মক্কার পরিস্থিতি ভালো হয়ে গেছে এই খবর শুনে ওনারা চলে আসছিলেন কিন্তু কিছুদিন পরেই তারা আবার খবর পেলেন যখনই ওনারা পৌঁছে গেলেন মক্কায় তখন দেখতে পেলেন যে মক্কার পরিস্থিতি আগের তুলনায় আরো উত্তক্ত। তাদের প্রতি অত্যাচার নির্যাতন আগের তুলনায় আরো বেড়ে গেছে এমনকি স্বয়ং রসুল সাল আলি সাল্লামকে হত্যা করার জন্য তারা আবু তালেবের কাছে বারে বারে প্রস্তাব পাঠিয়েছেন তখন ওনারা চিন্তা করলেন এবং কমিউনিকেশন হয়নি ওনাদের সাথে কোন যোগাযোগ ব্যবস্থা ছিল না বিদায় ওনার সঙ্গে আলাপ করে ওনারা ফেরত আসেননি এখন পরে উনি পরামর্শ দিলেন যে আবার তোমাদেরকে হৃদরত করতে হবে আরো কিছু সাহাবিদেরকে তিনি উৎসাহিত করলেন তাদেরকে হিজত করার জন্য চলে যাওয়া দেওয়া দরকার এবং তিনি বললেন যে তোমরা সেখানে যাও যেখানে আবেশিনিয়া সেখানকার বাদশাহ তোমাদেরকে তিনি ন্যায় বিচারক তোমাদেরকে জায়গা দিবেন এবং তোমাদেরকে তিনি নিরাপত্তা দেবেন এ পর্যায়ে বেশ কিছু সাহাবি আগে যে কয়েকজন ফেরত এসেছিলেন ওনারা ছাড়াও আরো বেশ কিছু সাহাবি প্রায় তেরাশি জনের মত উদ্যোগ নিলেন বিরাশি জন এরপরে ওনারা ওখানে যাওয়ার পরে আলহামদুলিল্লাহ তারা মোটামুটি নিরাপত্তার সাথে থাকলেন এবং সেখানে তারা খুবই ভালো অবস্থায় আছেন কোনো অসুবিধা হচ্ছে না এ বাদত দিনই তৎপরতায় ওনারা ব্যস্ত আছেন কেউ তাদেরকে কোনো কষ্ট দিচ্ছে না কিন্তু এই খবর যখন মক্কায় আসলো তখন তারা চিন্তা করলো এরা তো খুব মহাসুখী আছে দেখি ওখানে গিয়ে এটাতে তো করা যায় না তখন মক্কার লোকেরা চিন্তা করলো কিভাবে তাদেরকে ফেরত নিয়ে আসা যায় এই সময়ে কত সুখে ছিলেন সেই বর্ণনাটা দিয়েছেন উনি স্বামী সেখানে হিজরত করেন পরে এক পর্যায়ে স্বামী ইন্তাল হয়ে যায় এরপরে তিনি পরে মদিনায় চলে আসেন আহ সরি স্বামী ইন্তাল হয় না তিনি পরে মদিনায় চলে এসেছেন পারিবারিক ভাবে অবশ্যই মোদিনায় যখন ওনার স্বামী ইন্তাল হয়ে যায় অনেক পরের কথা পরে অবসর নবিকারি ইমসাল্লাকে সাদী করেন সেই ঘটনা পরে হয় আনহা তিনি বর্ণনা করেছেন ওনাদের দিনটা সেখানে কেমন গেল কেমন ছিল ওনাদের হিজরতের সময়গুলো আবিস তিনি বললেন যে আমিন না আল্লা দিনে না আমরা খাইরে রে যার নার্জাসি একজন ভালো একজন আমাদেরকে জায়গা দেওয়ার মতো মানুষ ছিলেন তিনি দিলেন আমরা একদম সুন্দর মতো আমাদের ইবাদত করতে থাকলাম কেউ আমাদেরকে কষ্ট দিল না কেউ আমাদের কটু কথা বলেনি কিন্তু আমরা খবর পেলাম যে অবস্থায় তারা একটা ষড়যন্ত্র করে তাদের মধ্য থেকে দুইজন লোককে আমাদেরকে ফেরত নেওয়ার জন্য পাঠিয়ে দিল না যাশিকে কনভিন্স করে কিভাবে নেওয়া যায় এবং দুইজন লোকই খুব শক্তিশালী এবং অত্যন্ত যোগ্যতা সম্পন্ন এবং তার মধ্যে একজন ছিলেন আমর আমরুল আস রাজ আবি রবি আল মাহজুমি এই দুইজনের মধ্যে আমর ইবুল আস সঙ্গে আগেই নাজাসের একটি পরিচয় ছিল উনি আসি ছিলেন দেখা সাক্ষাৎ হয়েছে এই দুইজনকে তারা ঠিক করলো পাঠাবে ওনার কাছে এখন পাঠানোর আগে মক্কার করায়ামর্শ করলো যে একটা কাজ করি ভালো কিছু হাদিয়া উপহার জন্য পাঠিয়ে দেই যেগুলো সে পছন্দ করে এইরকম দুইজনকে আমরা এইরকম জিনিস দিয়ে এই দুজনকে পাঠাই তারা যেন ভালো করে হাদিয়া তাদিয়া দিয়ে একটু দৃষ্টি আকর্ষণ করে কনভিন্স করে এদেরকে ফেরত নিয়ে আসতে পারে কি হাতিয়া দেওয়া যায় মক্কার জিনিসদের মধ্যে মক্কা ভালো জিনিস পাওয়া যেত তখন সেটা হলো চামড়া চামড়া জাতীয় জিনিস গরু ছাগলের বা বিশেষ করে ভেড়া এবং ছাগলের চামড়া দাবাকাত করে শুকিয়ে সুন্দর করে প্রসেস করে এটা এটা মোটামুটি মক্কা লোকেরা ভালো করত। বাইরের থেকে যারা আসতো আবিষ্ণীয় এলাকা থেকে এটা নিয়ে যেত এবং তার কেমন ট্যার পেয়েছে যে ন্যাযাসী এই জিনিসটা খুব পছন্দ করে ভালো কোয়ালিটি সম্পন্ন বেশ কিছু চামড়া যার জিনিস তার জন্য তারা জোগাড় করল কি তার সভাসদ এবং তার জেনারেল আর্মি কমান্ডার যারা আছে এরকম নাম করা কয়েকজন ভিআইপি যারা তাকে হেল্প করে তাকে অ্যাডভাইস করে যাদের কথায় ন্যাযাসি ডিসিশন নেন তাদেরকেও মোটামুটি ভালো পরিমান হাতিয়ে দেওয়ার ব্যবস্থা তারা করে নিয়ে গেল এরপরে তারা ভালো করে বুঝাই দিল যে শোনো আগে বাচ্চার সঙ্গে দেখা করার আগে তাদের যে জেনারেলগুলো আছে তার যে ক্যাবিনেট মেম্বার আছে তোমরা ইন্ডিভিজুয়ালি প্রত্যেকের ঘরে ঘরে তাদের সঙ্গে আগে দেখা করবা এবং তাদেরকে প্রচুর পরিমাণ হাদিয়া দিয়ে দিবা দিয়ে তাদেরকে বলবে তোমরা কোন খবর যে আমাদের এলাকার আমাদের দেশের কিছু বিপদগামী যুবক ছিলেন কিছু অবশ্য আর একটু ছিলেন তো যে এরা একটু মিসগাইডেড বিপদগামী হয়ে গেছে বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়ে উল্টাপাল্টা কি একটা ধরেছে আবার যেমন তারা আমাদের দিনেও নাই আপনার দিনেও ঢুকে নাই নতুন আরেক জিনিস এক বেদাৎ আবিষ্কার করেছে এরকম করে ভালো করে তো তাদেরকে বলো এবং তাদেরকে বলবা যখন তোমরা গিয়ে নাদ আপিল করবা ওই সময় যেন তারা সঙ্গে সঙ্গে জেনারেল বলে বা সে ঠিকই বলেছে ওদেরকে দেখে ওদের কথা শোনার কোনো সুযোগ নাদাসিকে দিও না তাহলে উল্টে যাবে সব বি কেয়ারফুল তোমরা যখনই কথা বলবা বাচ্চাকে যেন তারা কনভিন্স করে যে বাচ্চা ওদের কথা শোনা দরকার নেই আপনি ডিসিশন দিয়ে দেন ওদেরকে এখন জোর করে পাঠিয়ে দেব এরকম একটা অর্ডার তারা দেওয়ার জন্য বাচ্চাকে সবাই যেন উদ্বুদ্ধ করে এরপরে তারা আসলো সবাই জেনারেলদেরকে শেষ করে দিয়ে এরপরে তারা বাচ্চার সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট হলো এখন সেখানে তারা হাজির হলো সেখানে গিয়ে তারা বলল। সবা ইলা তারা বলল যে আপনার বাদশাহ সঙ্গে দেখা হয়ে গেল এসে বললো দেখেন বাদশাহ আমাদের কিছু যুবকরা এসেছে যারা বিপদগামী এবং মিস আমাদের বাপ দাদার ধর্ম এগুলো ছেড়ে দিয়ে তাদেরকে তারা গাল মন্দ করে এবং এমন একটা দিনের মধ্যে ঢুকেছে যে ঢুকে দিনটা আপনার দিনও ন সবা ইকা একবারে কতগুলো নির্বুদ্ধিমান এখানে আসছে তারা পরিত্যাগ করেছে আপনার দিনের মধ্যেও ঢুকে নাই আপনার দিনে ঢুকলে তো আমাদের কোন আপত্তি ছিল না একটা বেদাতি মার্কা দিন নিয়ে আসছে এই দিনকে আপনিও চিনেন না আমরাও চিনি এই আমাদের মক্কার দ্বারা মুরবী প্রভাবশালী সম্মানিত ব্যক্তি এবং এদের অনেকে আত্মীয় স্বজন ও আছে মুরব্বীরা তারা সবাই পাঠিয়েছে যে আমরা যেন এদেরকে বুঝিয়ে শুনি আপনার কাছ থেকে ফেরত নিয়ে যাই এদেরকে আমরা একটা সঠিক লাইনে নিয়ে আসতে পারি মেহরবানি করে আপনি তাদেরকে একটু ফেরত দিয়ে দেন হ্যাঁ যাতে করে মক্কার আমাদের মুরব্বীরা অত্যন্ত খুশি হবে আপনার প্রতি এই কাজটা করলে খুব সুন্দর করে কায়দা করে এবং এই দুইজন খুব কেয়ারফুল ছিলেন কোন রকমই জন্য বাচ্চা বলেরা দেখি ওদের কথাটা শুনি এই কথা বলার সুযোগ যেন না পায় ওই জেনারেলরা মন্ত্রী মিনিস্টাররা ক্যাবিনেট মেম্বাররা বলল হ্যাঁ ঠিকই বলেছেন বাচ্চা আপনি আমার মনে হয় তাদেরকে এখনই পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করে দেন আগে তো ঘুষুর খাই বসে আসে সব দেখো ঠিক কথা বলেছেন উচিত তাদের কম থেকে তারা ভেগে এসেছে তারা সবাই থেকে ফেরত চায় এই তাদের যখন সুপারিশ করা শুরু করে দিল সবগুলো গল ফি ন্যায্যাশি এই কথা শুনে প্রচন্ড গুসা করে ফেল হয়ে গেল সবার উপরে কখন আমি তাদেরকে সরাসরি তাদের হাতে করে দেব না আমি তাদের তারা আমার এখানে আশ্রয় নিয়েছে আমার দেশে একটা আমাকে তারা একটা আশ্রয়দাতা হিসেবে এখানে টাকা নিয়েছে অন্য কোন জায়গায় না গিয়ে আমার এখানে এসেছে তারা জানে এখানে তাদের একটা বিচার মানে সম্মান হবে এবং এখানে নিরাপত্তা হবে আমি তাদের কথা শুনতে হবে অবশ্যই তাদের কথা শোনার পরে আমি যদি দেখি যে তারা ক্রিমিনাল অন্যায় কিছু করে বসেছে তাহলে আমি সিদ্ধান্ত নেব আর আমি যদি মনে করি তারা মাজলুম তাদেরকে তারা একটা অন্যায় একটা ষড়যন্ত্র করে আমার কাছে নিয়ে দিতে চাচ্ছে আমি কিভাবে তাদেরকে ফেরত দেবে এই অন্যায় অবিচার তো আমি করতে পারি না বলেননি যেখানে গেলে তাকে ডিপোটেশন করে দিবে আবার এরকম দেশে পাঠাতে যেতে বলেননি ওকে তারপরে বলে যা যদি তারা আমি দেখি যে উল্টা পাল্টা সাথে থাকার ব্যবস্থা করতে বাধ্য হব এখন রাজ্যাসি পাঠালেন তাদেরকে ডেকে নিয়ে আস তারাই এসে আমাকে বলুক তাদের ব্যাপারটা কি যখন তাদের কাছে খবর আসলো যে কয়জন করে সবাই বসে পরামর্শ কি করা যায় কথা কে বলবে আর কি কথা বলবো আমরা এটা তো বড় বিপদের খবর আছে এখানে যদি বাদশার কাছে আমাদের কথাবার্তা যায় কিছু উল্টা হয়ে যায় আমরা কনভিন্স না করতে পারি তাহলে তো খবরটা ভালো না আর কনভিন্স করতে পারলে আলহামদুলিল্লাহ আমাদের জন্য নিরাপত্তার ব্যবস্থা হয়ে যাবে অনেক পরামর্শ করার পরে ওনারা সবাই পরামর্শ করে একমত হলেন কোন লাইনে কথা বলবেন বলবো যে হককে আমরা জানতে পেরেছি নবী মুহাম্মদ সাল আলহিসাল্লাম যে হক খবর আমাদেরকে দিয়েছেন আমরা কোন হক সত্য জিনিসকে গোপন করব না জান বাসানার জোরে এদিক সেদিক কিছু বলবো না ক্যা ইনানাহুয়া ক্যা ইন আল্লাহর ফের ভরসা যা কিমতে আসে হবে আমরা হক থেকে সত্য কথা থেকে একটু হের ফের করবো না ইমানের বল দেখেন আল্লাহর তাওয়াক্কর দেখেন হকের উপরে মজবুতি দেখেন পেলাম মে এখানে আসা দেখল নার্জাসি বললেন যে এই শোনো তোমরা যারা আমার রিলিজিয়াস স্কলার আসো আলে মোলামা আসো খ্রিস্ট ধর্মের তোমাদের কিতাব পাত্র সব নিয়ে আস কিতাব খুলে বসো হয় তারা যা কিছু বলে ঠিক বলে না উল্টো পাল্টা কিছু বলে সেটা তোমরা আমাকে দৃষ্টি আকর্ষণ করবা এরপরে তিনি জিজ্ঞেস করলেন যে এই কি নিয়ে তোমরা এখানে এসেছ কোন দিন গ্রহণ করেছ যে দিনের কারণে তোমাদের বাপদাতার দিনকে তোমরা বর্জন করে ফেলে এবং আমার দিনের মধ্যেও ঢুকুনি আর কোন পৃথিবীর অন্য কোন জাতির দিন মধ্যেও ঢুকোনি তোমরা আফ্রিকাতে বহু রকমের পত্তরিকতা ধর্ম আছে সেটাও কোনটা না ইহুদি ধর্ম আছে বৌদ্ধ ধর্ম আছে কোনোটা না নতুন কোন জিনিসে ঢুকেছে তোমরা বলো দেখি যা আবিআল আনহু তিনি আলী রাজি আল্লাহ আনুর ভাই নবী কারিম সাল্লা কাজিন চাচা তো ভাই এবং অনেক আগেই তিনি ইসলাম কবুল করেছেন খুব জ্ঞানী গুণী মানুষ বিচক্ষণ মানুষ বুদ্ধিমান মানুষ নবী করিম সালাম রাজি ছিলেন আব তালেব ছিলেন একদিক থেকে আবু তালেবের সন্তান নাদ্দাসী জানে সাগরের ওই পারে যে বড় লিডার মক্কায় তার নাম কি আবু তালেব আবু ছেলে কাজেই এটা এদিক থেকে তার ব্যাকগ্রাউন্ড নাদ্দাসীর কাছে গ্রহণযোগ্য আছে সেজন্য ওনাকে কথা বলার জন্য সাহব ঠিক করে দিলেন তিনি সুন্দর করে প্রেজেন্ট করলেন তিনি বলেন কি বাদশাহ আহ্লা জাহিলি না আবুদুল্লা আসনাম। আমরা এমন জাহিলি সমাজের অন্তর্ভুক্ত ছিলাম আমাদের মক্কর সমাজ জাহেলি সমাজ ছিল আমরা শুরু করে দিয়েছি না বহু রকমের ফাহেসা কাজে আমরা লিপ্ত ছিলাম আর হাম আত্মীয় তার সম্পর্ক বিচ্ছেদ করতাম হক আদায় করতাম না সুযোগ সুবিধা মতো নিজের স্বার্থের জন্য আত্মীয়তা নষ্ট করেছি আমাদের মধ্যে যারা যার গায়ে শক্তি বেশি দুর্বলকে সে কণ্ঠাসা করে ফেলত তার অধিকারকে ক্ষুণ্ণ করতো তার জাগাদমি দখল করে ফেলত জুলুম করতো কুন আলাদা আলিকা এই অবস্থায় একটা কেওটিক সমাজের মধ্যে বসবাস করেছি সেই অবস্থায় আমাদের বুনিয়াদাই মধ্যে সবার চেয়ে সেরা তহু আফাতু তার আমানতদ্বারী বিশ্বাস বিশ্বস্ততা তার সত্যবাদিতা তার ভালো চরিত্র এই খবর আমাদের গোটা মক্কার সমাজে সবার কাছে স্বীকৃত তিনি আল্লাহ প্রাপ্তি পাওয়ার পরে আল্লাহকে আল্লাহ আর করা যাবে না এই মূর্তি গুলার এবাদত করা এটা শার্ক এটা জাহিলিয় এটা করো না এরপরে আমাদের পূর্বপুরুষরা যে সমস্ত বিভিন্ন জায়গায় মূর্তি বানিয়েছে এগুলা থেকে আমাদেরকে তিনি মুখ সরিয়ে নিতে ফিরিয়ে নিতে বললেন সত্য কথা বলতে আমাদেরকে তিনি উৎসাহ দিলেন যে কোন অবস্থায় হক কথা সত্য কথা বলতে আমানত দাঁড়ি রক্ষা করতে আমারতকে সঠিক মতো ফেরত দিতে আত্মীয় স্বজন সুসম্পর্ক স্থাপন করতে সম্পর্ক না কাটতে সঙ্গে ভালো ব্যবহার করতে এবং হারাম অন্যায় অপকর্ম জুলুম রক্তপাত এগুলোর থেকে তিনি আমাদেরকে বিরত থাকতে বলেছেন ফাহেসা কাজ থেকে বিরত থাকতে বলেছেন মিথ্যা কথা থেকে বিরত থাকতে বলেছেন এটিমে সম্পত্তি ভক্ষণ করা যাবে না এবং একজন নিরাপরাধ মানুষকে ক্ষমাকা অন্যায় দিয়ে অন্যায়ের দোষে দোষী করা যাবে না এইভাবে করে তিনি আমাদেরকে সেরেক থেকে মুক্ত বললেন নামাজ পড়তে বললেন জাকাত দিতে বললেন রোজা রাখতে বললেন এই সমস্ত কথাগুলো তিনি আমাদেরকে বলেছেন এই হলো আমাদের দিন এরপরে তিনি অনেকগুলো ইসলামের বিভিন্ন সুন্দর এখানে মুক্তাচার ভাবে এসেছে তিনি ইসলামের বিভিন্ন দিকগুলো সুন্দর করে তুলে ধরলেন্টেশনার এই সুন্দর সরিয়ে আনলাম হারাম জিনিস বর্জন করলাম হালালি দিকে চলে আসলাম আমাদের কমের লোকগুলো আমাদের বিরুদ্ধে খামাকা দুশ্মনী শুরু করে দিল আমরা তাদের কোনো ক্ষতি করিনি আমাদের দিন থেকে আমাদেরকে সরিয়ে নেওয়ার জন্য সকল রকমের অত্যাচার নির্যাতনের চালিয়ে দিল আমরা যেন আবার দিকে চলে যাই আর যেটা আল্লাহ হালাল করেছেন সেটাকে হারাম করি যেটা আল্লাহ আরাম করেছেন সেটাকে হালাল করে ফেলি উল্টা পাল্টা এই না করার কারণে জুলুম অত্যাচার নির্যাতন শুরু করে দিল শেষ পর্যন্ত আমরা দিনকে পালন করার জন্য আত্মরক্ষার জন্য নিরাপত্তার জন্যে আপনার কাছে এসেছি কারণ আমাদের নবী বলেছেন আপনি একজন ন্যায় বিচারক মানুষ আপনি জুলুম করেন না জুলুম করা পছন্দ করেন না সুন্দর করে ওনার দৃষ্টি এত সুন্দর কথা আছে বা এই এতক্ষণ যা কিছু বললা এগুলো তোমার মুখের কথা তোমার কাছে কোনো দলিল প্রমাণ আছে যেগুলো নবী মোহাম্মদ তোমাদের কাছে নিয়ে এসেছেন বলে দাবি করেন এগুলোর কিছু আমাকে দলিল প্রমাণ দেখাও কিছু দেখি দলিল প্রমাণ দেখার কথা বলা হলে তখন জাফর তিনি কি করলেন একদম তাদের জন্য যেটা অ্যাপ্রোপ্রিয়েট সুরা মারিয়ামের তালাবাত করা শুরু করে দিলেন সুরা মারিয়ামে কি আছে বলেন তো এই সাহা আলাহ ইসলামের কথা মারিয়াম আলাহ ইসলামের কথা এই সুন্দর কথাগুলো যখন বললেন শুনালেন এটা পরিস্থিতিকে দিল বিরাট একটা সুন্দর পরিবেশ তৈরি হয়ে গেল সুরা মারিয়াম তো হলো সৌরা তহার আমার পরে নাকি হ্যাঁ সেরা কাহাবের পরেই সৌরা কাহাবের পরে হলো মারিয়াম হ্যাঁ তখন তিনি প্রথমে তো আস রাখা কাফা ইয়া আইনসঅের মধ্যে জাকার ইয়ালসেন কথা আছে ইয়াহা আল ইসলামের কথা আছে যেতে যেতে উনি অনেকক্ষণ তেলাওত করলেন তারপরে মারিয়াম আলিহালাম সালামের কথা যখন আসলো আর ইসা আলহসান এই কিতাবের মধ্যে স্মরণ করেন মরিয়মের কথা যখন তিনি তার লোকজন থেকে একটি চলে গেলেন আলাদা হয়ে পূর্ব দিকের জায়গায় অর্থাৎ এবাদত করার জন্য পূর্ব দিকে মেহরাবের ওখানে নিজের জন্য ঘর বানিয়ে নিলেন এখানে থাকি থেকে এবাদত করেন জনমানুষ থেকে নিজেকে হেজাবের মধ্যে নিয়ে আসলেন কারণ তিনি আস্তে আস্তে বড় হচ্ছেন অতপর যখন তিনি এক পর্যায়ে পরিপূর্ণ লাভ করেছেন ওই সময়ে তার কাছে আমি পাঠালাম আমার রুহ অর্থাৎ ফেরস্তা জিব্রাইল আলসালামকে পাঠালাম তিনি তাঁর কাছে হাজির হয়ে গেলেন বাউইয়া একজন পূর্ণ বয়স্ক সুস্থ মানুষের রূপ ধরে পুরুষের রূপ ধরে হঠাৎ করে নিজের দেখে মরিয়া মালাই চমকে উঠলেন আর কি বললেন যে তুমি যদি আল্লাহকে ভয় কর তাহলে আমি রহমান আল্লাহর কাছে পানা চাই তোমার কোন ধরনের অন্যায় আচরণ থেকে তিনি বললেন মারিয়াম যে আমি তো তোমার রবের রাসুল রাসুল তো মানুষ হয় রাসুল ফেরোজ হন কারণ রাসুল ফেরোজা মানুষের মধ্যে যেমন হয় নবু নিস ফেরেস তারা এই নবী এই নবুয় নিয়ে আসেন না আল্লাহর কাছ থেকে মেসেজ নিয়ে আসেন পৌঁছে দেওয়ার জন্য এই জন্য ওনাকে ও রসুল বলা হয় যে তোমার দান করছেন আল্লাহ একটি সুন্দর দেবেন পবিত্র ছেলেকে দেবেন পাক পবিত্র তার আখলাক হবে গোলামী বাসার তখন মারিয়াম বললেন কিভাবে আমার সন্তান হবে ছেলে হবে কোন পুরুষটা আমাকে কখনো স্পর্শ করেনি আর আমি তো অন্যায় অপকর্ম করার মতো কোনো মহিলা নই আমি তো এইরকম অন্যায় কোনো কাজ করিনি কলা কি হুয়াল এভাবে আপনার রব করে দিবেন তিনি বলেছেন পুরুষের স্পর্শ ছাড়াই সন্তান আসার ব্যবস্থা করা আল্লাহ তালার জন্য অতি সহজ আল্লা বলেছেন আমাদের ইজি কেন আল্লাহ চিহ্ন দেখাতে চান যে আল্লাহ করতে পারেন পিতা ছাড়াও সন্তান আসতে পারে কোন পুরুষের সারাই মহিনের পা থেকে একলাই সন্তান চলে আসতে পারে এটা মানুষ জানুক যে আল্লাহর কত ক্ষমতা আছে ওরমতাম আর এটা আমার রহমত তোমার তোমাকে অপশন দেওয়া হচ্ছে তুমি কি অপশন গ্রহণ করবা না আল্লাহ তাদের কাছে অ্যাপোলজি দিয়ে দিবা আল্লাহ আমি আমাকে মুসিবতে ফেলে দিয়ে না এরকম করার কোন অপশন আছে কিনা তিনি সেটা বলে দিলেন এখন ওই অবস্থাতেই জিবরি আসলাম ফু দিলেন আর তিনি সন্তান প্রস ও প্যাটে কনসিভ করা হয়ে গেল গর্ব করে ফেললেন আর এক পর্যায়ে যখন সন্তান প্রসবের সময় হয়ে গেল তিনি এবার সবার থেকে আস্তে করে এখন নিজেকে হাইড করছেন দূরে করছেন এখন থেকে তিনি সন্তান টাইম হয়ে হয়ে আসে বের গেলেন। সন্তান প্রসবের বেদনা যখন উঠল তখন তিনি বেরিয়ে এসে তার এই কোঠা থেকে তিনি একটি গাছের গোড়ায় খেজুর গাছের গোড়ায় হেলান দিয়ে সেখানে বসছেন যে আর এই সময় ওনার এই সময়টা চলে আসলো সন্তান দুনিয়াতে চলে আসলেন সন্তান তখন ডেলিভারি হয়ে গেল তিনি তখন কিভাবে মানুষের মুখ দেখাবেন কিভাবে মানুষকে বিশ্বাস করাবেন যে তিনি কোনো খারাপ মহিলা নন এটা আল্লাহ তালা আজীব কুদরতে মজা আল্লাহ তালা তাকে দান করেছেন মানুষ কি বিশ্বাস করবে তিনি এখন খুব দুশ্চিন্তায় পড়ে গেলেন হাই আল্লাহ আমি যদি এর আগেই আমার ইন্তেকাল হয়ে যেত আমি এই মুখ দেখানোর এই থেকে আমি বেঁচে যেতাম কেমনি মুখ দেখাবো কিভাবে ব্যাখ্যা করব। অক্টনা সিয়াম সিয়া যেতাম আমাকে কেউ খুঁজেও পেতো না আমার কোনো ঠিকানাও থাকতো না আমাকে এই অবস্থায় লোকদের কাছে যাওয়া লাগতো না মারিয়াম তোমার রব তোমার জন্য তোমার এই তাহ তাকে সার তোমার জন্য তোমার নিচে সুন্দর ব্যবস্থা করেছেন এখানে পানি পাওয়া যাবে সেখানে তোমার জন্য রেস্টের ব্যবস্থা আছে ও হুজি ইলাইকে গোড়াটাকে খেজুর পড়বে এগুলা খুব ভালো তোমার জন্য এগুলো খাও এই প্রসবে প্রসব বেদনার পরে অথবা প্রসব সন্তান প্রসবের পরে প্রসূতিকে মাকে যদি খেজুর খেতে দেওয়া হয় এটা তার জন্য সবচেয়ে বেশি এনার্জি নিয়ে আসে সবচেয়ে বেশি ভালো এবং সন্তান মুখকেও তাহনিক করানো খেজুর দিয়ে এটা প্রমাণিত পরিমাণ রক্ত তার শরীর থেকে চলে যায় দুর্বল হয়ে যান খেজুর খাওয়ানোটা তার জন্য এইটা পূরণ করতে অনেক বেশি সহায়ক ওর সঙ্গে তুলনা করার মতো আর কোন খাবার নেই তো পানি আছে খেজুর আছে মারিয়াম সুন্দর ফুটে সন্তান তোমার চক্ষু শীতল হয়ে যাবে তার দুশ্চিন্তা দূর করে দিচ্ছেন তারালে রহমান। কোন মানুষ যদি দেখো কেউ এসে গেছে কোনো মানুষ তাহলে তাদেরকে বলো আমি আজকে রোজা রেখেছি কোনো মানুষের সঙ্গে কথা বলতে পারবো না ওই সমাজে ওই নবীদের নবুয়তের সময় কেউ রোজা রাখলে কথা বলা নিষেধ কথা বললে রোজা ভেঙে যায় বলে আমি নফল রোজা রাখছি কথা বলবো না খাইতে বলছে যে আবার এখন কোন কোন সময় সাওম বলতে পুরো দিনের রোজা আবার কোন সময় সম বলতে কথা না বলা এটাও সৌমের একটা অংশ হতে পারে এদিকে যাই হোক তো বুদ্ধি শিখিয়ে দিলেন যে কথা বলবে না কথা না বললে কি আনসার শেষ হয়ে যাবে মানুষ তো জিজ্ঞাসা করবে কি করা যায় এরপরে শেষ পর্যন্ত উনি তো এক পর্যায়ে বাচ্চাকে নিয়ে এবার ঘরের দিকে আসছেন বাচ্চাকে ক্যারি করে সন্তানকে কলে করে হে মারিয়াম তুমি তো খুব অন্যায় একটা জিনিস নিয়ে আসলে দেখি এত বড় অপকর্ম তুমি করেছ আল্লাহর এ বাজাত করতে করতে ছিলে তুমি আর সে অবস্থায় এইরকম জঘন্য কাজ করেছ বোন তোমার পিতা এবং এখনো খারাপ মানুষ ছিলেন না আর তোমার মায়ের এরকম চরিত্র খারাপের কোন খবর আমরা জানি না তুমি কেমনি এই জিনিস নিজের জন্য গ্রহণ করতে পারলে তিনি তো কথা বলবেন না কি করবেন এখন আশা ইলাই সন্তানের দিকে ইশারা করলে তার সাথে কথা বলো আমি রোদা রাখছি ইশারা করবা তারা তারা বলে যে কোলের মধ্যে সে জন্ম হয়েছে এই শিশুর সঙ্গে কথা বলবো কেন কথা বলবো সে কি কথা বলতে পারে তিনি বলছেন আমি আল্লাহর বান্দা আমাকে আল্লাহ কিতাব দিয়েছেন মানে কিতাব দেবেন ওজালী নবী আমাকে নবী করেছেন মানে নব দেবেন এই অ্যাডভান্স আল্লাহ তালা ওনাকে জানিয়ে দিয়েছেন ওনাকে কথা বলার জন্য জবান ফুটিয়ে দিয়েছেন আর আমাকে আল্লাহ তালা বরকতময় করেছেন পাক পবিত্রতা দিয়েছেন যেখানেই আমি থাকি বরকত দিয়ে ভর্তি করে দেবেন আল্লাহ আমাকে ওসিয়ত করেছেন নির্দেশ দিয়েছেন নামাজ পড়তে জাকাতের কথা আদায় করতে তিনি এখনো ছোট এই কাজগুলো তিনি করবেন তখন নবের কাজ এবং লোকদের করা উচিত না থাকব এই কাজগুলো আমি করে যাব। আমি বড় হলে কাজগুলো করি অবরমবে এবং আমাকে আমার মায়ের প্রতি অত্যন্ত ভালো ব্যবহার করতে সম্মান করতে আল্লাহ তালা আমাকে বানিয়েছেন আমি মায়ের সঙ্গে যেন কোনো ধরনের দুর্ব্যবহার না করি আর আল্লাহ তালা আমাকে এইরকম জব্বার প্রভাব প্রতিপত্তি দেখানোর জন্য শাকিয়া এবং সাংবাদ প্রকৃতির মানুষকে কষ্ট দেওয়ার মত কাজ করার জন্য আল্লাহ আমাকে বানান নেই ভালো কাজ জন্য আমাকে সৃষ্টি করেছেন তিনি তালাবাত করে শোনাচ্ছেন না দাসীকে এই আয়াতে এখন কনকুন হচ্ছে যারা আছে তারা সব শুনছে এই হক কথা যে বিষয় তারা খামাকা শোভা সন্দেহ করছে বিভিনে বিশেষ লাভ করছে না আল্লাহর জন্য কখনো সম্ভব নয় তিনি বলে দেন কুন হয়ে যাও তখন কাজটি সঙ্গে সঙ্গে হয়ে যায় ঈশা পিতা প্রিতাস জন্ম হবে কোন তিনি হয়ে গেছেন যখন এই তালাবাত করা শেষ হলো আহাওয়াতেন্লাহি সালাওয়া শুনেন আর আমরা দেখতে পাচ্ছি তিনি কাঁদছেন নাহ তার দাড়ি একদম অশ্রুষিক্ত হয়ে গেল ভিজে গেল তার কান্নার কারণে এমনকি তার সঙ্গে যারা ওই তাদের স্কলারদেরকে নিয়ে আসলেন ওলামাদেরকে নিয়ে আসছিলেন তাদের চোখেও পানি তাদেরও দানি ভিজে গেছে এমনকি তাদের দাঁড়িয়ে ছবি দাঁড়িয়ে থেকে পড়ে তাদের যে কিতাব খুলে রাখছিল কিতাবও ভেজে গেছে এইরকম একটা পরিবেশ হয়ে গেল অতবার বললেন এই যে এতক্ষণ শুনলাম এই জিনিস আর মুসা আলাহিসাল্লাম অথবা ঈসা আলা সবাই একই লাইট থেকে নেওয়া নূর এই নুরানি কথাগুলো একই থেকে একই থেকে এসেছে এন তলিকা তোমরা চলে যাও হে মক্কার দুইজন যারা এসেছ ফিল উকাধু আমি কখন এই লোকগুলো তোমাদের হাতে তুলে দেবো না আমি কখনো তারা আমার উপরে আস্থা রেখেছে তাদের আস্থা আমি কখনো অনাস্থা হতে দেব না তাদের বিশ্বাসকে ভঙ্গ করব না এরপরে দুইজন ব্যর্থ হয়ে চলে আসলেন আমার আবির দুইজনেই কিন্তু আমার আস এখনো গিব আপ করেন নাই তিনি বললেন অল্লাহে তিনি বললেন ওনার সঙ্গী যে আবদুল্লা আবিরা কে শোনো আজকে এসেছে কালকে আবার উনি মোটামুটি একটু নরম আর কিন্তু তিনি বললেন তাকে লেতা শোনো আমার এগুলা করে লাভ নেই আর হায়মান ও ইনকানা এই আমাদের লোকগুলো এরা তো আমাদের চাষটা করেছিলাম এরা আমাদেরই তুলো লোক খামাখা নিয়ে তাদেরকে ওখানে শাস্তির মধ্যে ফেলে দিয়ে আমাদের আমরা দুইজনে এই দায়িত্ব নিব কেনা বাদ দাও কিন্তু আমার আবদুল আমর আমার আস তিনি ছাড়বেন না তিনি বলেন আমি বুদ্ধি কি করেছি তুমি জানো আমি বলবো এবং বান্দা। এবং তিনি আল্লাহর কোন সন্তান না যেটা খ্রিস্টানদের বিশ্বাস এই কথা আমি বলে দেব যে আপনারা কি মনে করেছেন সে ঈশা আলাহ সাল্লামকে তারা আল্লাহ তালার সন্তান মনে করে তারা তো তা না করেনা আপনাদের আকিদের পরিপন্থী কথা এদের এইটা করলে ভালো করে সেল করতে পারবে এই পয়েন্টটা আজকে মিস করেছে বাইরে আসার পরে তার মাথায় বুদ্ধি হয়েছে কালকে আমি এই এটা দিয়ে আটকে যাবে ওনার খুব এখন আমরা তো চলে গেছি উমের সালাম রাজু আল্লাহ বলেন করে চলে পরের দিন দেখেছি আবার খবর দিয়েছে আমাদেরকে দেওয়ার জন্য আমরা তো ভয় পেয়ে গেছি আজকে আবার কোনটা ঘটে আল্লাহ জানে কালকে তো সেরে আসলাম আমরা আবার আমরা পরামর্শ করতে বসেছি যে মা দা তা করুন ওনারা খবর পেয়ে গেছেন কোন প্রশ্নের জন্য আবার ডাকা হচ্ছে যে এটা তো তাদের তারা বিশ্বাস করে ইসা আলাহাম আল্লাহর সন্তান আমরা যদি বলি না তিনি সন্তান তিনি সাধারণ মানুষ দেবে অন্যরা মানুষ যদি শুধুমাত্র নবী এতটুকুন স্পেশাল আর কোন স্পেশাল কিছু নাই এই কথা বললে তো তাদের ধর্মের অবমাননা হয়ে যাবে এটা তো আমাদের বড় রিস্কের কারণ হয়ে দিতে পারে অনেক আলাপ আলোচনা করে সবাই শেষ পর্যন্ত আবার একমাত্র হলে নাকুলা বি আল্লাহ তালা যা বলেছেন আমরা তাই বলবো নবী করিম সালাম যে জিনিস নিয়েছেন সেটাই বলবো এর পরিণতি যা হওয়ার হবে আমরা দিনের সঙ্গে কোন কম্প্রোমাইজ করে উল্টো পাল্টা কিছু বলতে যাব না ঠিকই গেল যা ফলে না আবার বললেন নাকুল ফি হেল যা বিহিনা আমাদের নবী যে খবর দিয়েছেন আল্লাহর কাছ থেকে খবর সেটাই আমরা বলি সেটাই বিশ্বাস সেটা কি আব্দুল্লাহ তিনি বান্দা আল্লাহ তাকে রসুল হিসাবে পাঠিয়েছেন এবং আল্লাহ তাকে ফু দিয়ে তার পেটের ব্যবস্থা এইভাবে তিনি দুনিয়াতে এসেছেন ও কালিমাতুন আল কাহ ই মারিয়াম আল্লাহ মারিয়াম কুমারী মরিয়ামের আজরা পেটের মধ্যে কোন বলে দেওয়ার কারণে তার জন্ম তার এভাবে পৃথিবীতে আসার ব্যবস্থা হয়েছে এই কথা শোনার পরে ফাদার বা না হইলাসী এভাবে করে জমিনের উপরে বা টেবিলের উপরে হাত দিয়ে করে মারলেন চোরে আর বললেন যে ফলা মা আদা মা আদা সুম মা ফতার মাঝে মা আদা ইসবনে মারিয়াম মা তুমি যা বলেছ না তিনি সরাসরি বলেন নাই শুধু বললেন করে দিলেন যে তুমি যা বলেছ ইসা তাই এর বাইরে কিছু না এই কথা বলার পরে এখন তার সঙ্গে যারা ছিল ওই যে পন্ডিতরা স্কলাররা তাদের ওলামারা এখন শুরু করে দিয়েছে বলে দিলেন যে তোমরা এ অলহ ইন আর চলে যাও তোমরা আমার জমিনে নিরাপদে থাকো শেষ এরপরে। বললেন এখন যে আমাদের আমাকে যে হাদিয়া খাওয়াইছে খাওয়াই গতকালকে এনে হাতিয়া গুলা দিয়ে গেছে সব অধিকা ফেরত দিয়ে দাও তাদের হাতিয়া বিভিন্ন সামগ্রী সব ফেরত দিয়ে দাও তারপরে আলহামদুলিল্লাহ উম্ম সালাম আলদ বলেন যে আমরা আবার নিরাপত্তার সাথেই আমাদের সময় কাটালাম আমরা মদিনা দাওয়ার আগ পর্যন্ত কোন অসুবিধা আমাদের না। এখন নাশি তো বুঝতে পারলেন এখন কি বোঝা গেল না অবস্থা তিনি তো আসলে ইসলামের মধ্যেই আছেন ইসলামকে আবিষ্কার করেছেন মাঝখানে ছিল সুস্পষ্ট সুস্পষ্টাওয়াতে ইনফরমেশন পেয়ে গেছেন তেলাওয়াতের মাধ্যমে তিনি কনভিনসড এই তিনি আসলে ইমান এনে ফেলেছেন ওলামাইকার বলেন যে তিনি ইমান এনেছেন কিন্তু এভাবে পরিপূর্ণভাবে ডিক্লেয়ার করেননি কারণ ডিক্লেয়ার করলে সমাজের মধ্যে বড় ধরনের সমস্যা হয়ে যেত কারণ তিনি জানেন কায়ে স্বার্থবাদী গোষ্ঠী ধর্মীয় গোষ্ঠী তাদের সুযোগ সুবিধার জন্য তারা বিশৃঙ্খলা সৃষ্টি করবে কারণ তারা এ বিষয়ে একমত নয় তিনি ত্যাগ পেয়েছেন আর তিনি তো এখানে তো রসুল উল্লাহ সাল্লাহ নাই দাওয়াতি কাজ করতে পারবে তিনি তো স্বয়ং রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে মিটো করতে পারছেন না কারণে তিনি দেখলেন হয়তো ওনার কাছে এটাই মনে হয়েছে যে একমতার স্বার্থে আমি আমার ইমানকে গোপন রাখি কিন্তু এমনি পরিষ্কার বলে দিয়েছেন তিনি তাদের সঙ্গে একমত না কিন্তু তিনি মুসলিম হয়ে গেছেন এটাকে তিনি ওপেনলি ডিক্লেয়ার করেননি কিন্তু তিনি ইসলাম কবুল করেছেন এটা ঠিক কারণ তিনি ঈশা আলাহিসের এবাদও তার করেননি এমন কোন মূর্তি কিছু ঈশা আলা মারিয়ামারি মূর্তি এগুলোর সামনে তিনি কিছু করেননি তিনি তারপর থেকে আর কোন সেরেক করেননি ওনারা যখন ইন্তেকাল হয়ে যায় তখন ও নবী করি ইমসা মোদিনায় আর তখন কিন্তু আসলে ওই মদিনায় তিনি হিজরত করে ফেলেছেন এমনকি আবির সিনিয়র সাহাবিরা সবাই তখন আবার মদিনায় চলে এসেছিলেন ওই সময় নাদরাসীর মৃত্যু হয় তখন সেখানে কোনো মুসলিম ছিল না ওনার জানাজা করার জন্য দাফন করার জন্য তখন নবী করি ইম সাল্লি সাল্লাম কা খবর দিলেন ওই নাদরাসী তো ইন্তেকাল করেছেন নবী করি সাল সঙ্গে খবর পেয়ে সাহাবাদেরকে ডাকলেন যে তোমাদের ওই ভাইটি ইন্তকাল করে ফেলেছে আসো আমরা তার গাইবানা জানাজা পড়ি সেখান থেকে গায়ে বানা জানাদার দলিল আসে আরকি অবশ্য রসুল আর কোনদিন কারো গায়ে বানা জানাদা পড়েন নাই শুধুমাত্র নাজিটাই পড়েছিলেন তিনি বলেছিলেন মা আজকে একজন খুব নিকার লোক মারা গেল উঠো সবাই এখন জানাদা পড়তে আসোলা আলা কুম আা তোমাদের ভাই আসহামা তা ওনার নাম ছিল আসহামা আর টাইটেল ছিল নাজি তার জানাতা পড়িয়ে আসো এইভাবে আল্লাহ সেখানে ওনাদেরকে হিজরতের দ্বিতীয় সাথে হিজরাত হিজরতের মধ্যে এই কথাবার্তাগুলো এবং মুসলমানদের পক্ষ থেকে সঠিক ভূমিকার মধ্যে অনেক কিছু শিক্ষণীয় আছে এক নম্বর হল যে মমেনগণ একমত হয়েছেন কথা বলতে গিয়ে আমরা ইসলামের ব্যাপারে আপাতত কিছু কম্প্রোমাইজ করে একটু সবকিছু না বলে কিছু একটু কম্প্রোমাইজ করে কিছু মেসেজ দেওয়া যায় কি না ঈশাআস করে দেয় তারা ইমানই কি দেখিয়েছেন যখন কোন জায়গায় ইসলামের কথা মানুষ শুনতে চায় না গ্রহণ করতে চায় না একটা বৈরী পরিবেশ অনুকূল পরিবেশ নয় প্রতিকূল পরিবেশ তাহলে সেখানে ইসলামের কথা বুঝলাম সব তো একদিনে একসঙ্গে বলা দরকার নাই কিন্তু ইসলামের কথা বলতে গিয়ে কিছু ছাড় দিয়ে ইসলামে যেটা নাই সেটা একটু আসে বলে প্রেজেন্ট করার কোন সুযোগ আছে তাহলে এটা একটা লেসন আমরা লার্ন করতে পারি পারিদের এখন বিভিন্ন দেশে যারা অমুসলিম দেশে মুসলমানরা থাকে বিভিন্ন তত্ত্ব এখন আসে যে এখানে ওইটা করা ঠিক না এটা করা ঠিক না এটা করা ঠিক না এরকম ইসলামকে ছাড় দেওয়ার ব্যাপারে কিছু প্রেশার মনে হয় যেন আসে মাঝে কি মনে এরকম কিছু হয় তো এখানে আমাদের মনে রাখতে হবে যে আল্লাহ সাহায্য আসে হকের উপরে থাকলে হকের উপরে থাকলে যদি আল্লাহ বিজয় নাও দেন আল্লাহর কাছে চলেও যেতে হয় তাহলে তো এটা এটার নাম কি ব্যর্থতা না কামিয়াবি আলহামদুলিল্লাহ এইটি সিদ্ধান্ত দুই নম্বরে আসে নবী করিম সাল্লি সালাম নির্যাতনের মোকাবেলা সাহাবিরা এত কষ্ট পাচ্ছে তিনি যে কোনো চিন্তা করেন না সবাইকে শুধু মানে তিনি চান যে কোনো কারণে কাউকে নির্যাতন থেকে বাঁচানো যায় কিনা অত্যাচার থেকে বাঁচানো যায় কিনা তাদের যানের হেফাজত হয় কিনা তাহলে মুসলিম সমাজের বা মুসলমানদের কোনো গোষ্ঠীর উপরে যদি এরকম নির্যাতন নেমে আসে তখন একটা প্রায়োরিটি থাকা উচিত যে কিভাবে মানুষের মানে জানের নিরাপত্তাটা নিশ্চিত করা যায় এমন কোন পদক্ষেপ নেওয়া ঠিক না যার ফলে বেশি আরও ক্ষতিগ্রস্ত হবে আরো বেশি লোকের রক্তপাত হবে আরো বেশি লোক নির্যাতনের হাত পা ভাঙবে এরকম কাজ থেকে নিজেদেরকে যদি ওই সময় রাখা যায় তাহলে এই কাজটা ইসলামিক দেশের সাথে গ্রহণযোগ্য আসে না গ্রহণযোগ্য নাই আছে নবী করিম সাল্লা শুনতাম তাই শিখি হিজরাতের আবে সিনা হিজরাত থেকে এবং পরে মদিনা হিজরাত থেকে একই অবস্থা এছাড়া দেখা যায় নবী করিম সাল্লাম হিজত করার জন্য তিনি বলেছেন এমন একটি জায়গায় যেতে যেখানে নিরাপত্তা পাওয়া যায় এটা কনফার্ম হয়েছেন চেক করেছেন জানা আছে সেই ভিত্তিতে তিনি এই ডিসিশন দিয়েছেন তাহলে এ ব্যাপারে তিনি যে সচেতন আছেন তিনি দুনিয়ার পরিবেশ পরিস্থিতিটাকে তিনি ভালো করে বিচার বিবেচনা করে সিদ্ধান্ত নেন এটাও একটা শিক্ষণীয় বিষয় মুসলিম উম্মাকে পরিবেশের সিদ্ধান্তে ভাবাবে ইনফরমেশন তথ্য জোগাড় না করেই একটা হুট করে কাজ করা ঠিক হবে না এরপরে হল কোন সময় মানুষ যখন নিরাপত্তার প্রশ্ন চলে আসে নিজের জীবনের নিরাপত্তা দিনের নিরাপত্তা তখন ওখানে থেকে যদি প্রতিরোধ করার মতো শক্তি না থাকে তাহলে ইসলাম চায় খামাকা মানুষ যেন মৃত্যু মুখে পত্রিত না হয়ে নিজের যান নিয়ে কোনো জায়গায় হিজরত করে চলে যায় তার এক্সাম্পল আমরা এখন নিতে পারি এই যে আমাদের বাড়ির পাশে রোহিঙ্গারা তাদের উপরে কি নির্যাতন এখন তাদের প্রতি কিন্তু ওয়াজিব হয়ে যায় ওখানে বসে বসে নির্যাতিত না হয়ে অন্য কোন মুসলিম দেশে বা কোনো নিরাপত্তা পাওয়া যায় এরকম কোন জায়গায় চলে যাওয়া তাদের জন্য কিন্তু ফরজ। ফরজন্য আসা ফরজ আর আমাদের জন্য তাদেরকে জায়গা দেওয়াটা কি নফল নাকি ফরজ আমরা জায়গা দিয়েছি এখন তারা তাদেরকে ওখানে পরিস্থিতি ঠিক না হওয়ার আগে আবার ফেরত দেয় যে আমাদের জন্য বোঝা হয়ে গেছে তাহলে আমরা কি রাইট কাজ করব। তাদের নিরাপত্তা না সপরত থাকতে দেওয়া উচিত তার যদি কোনোদিন নিরাপত্তা না হয় তাহলে তাদেরকে খনে যাওয়ার ঠেলে দেওয়ার কোন রাইট আছে আমাদের ইসলামী দৃষ্টিতে রাইট নাই রাইট নাই ওখানে জবাই করার জন্য যদি আবার পাঠাইতে হয় এটা ঠিক হবে না প্রয়োজন বোধে নন মুসলিম দেশেও যাওয়া যায় কিন্তু নন মুসলিম দেশে গেলে সেটা কন্ডিশনাল যে গেলে যদি নিজের দিনটা খুয়াইতে হয় অথবা যানের নিরাপত্তা না থাকে বাধ্য হয়ে যায় এরকম কোন জায়গায় অবসর না গিয়ে একটু সেফ যেখানে দিন ইমান যানের নিরাপত্তা থাকে এরকম একটা জায়গা চুজ করা উচিত এরপরে সাহাবিদের কি সুন্দর তরিকা ওনারা পরামর্শ করলেন কে কথা বলবেন এবং কোন কথা বলবেন তাই না আন্দারে গিয়ে যদি বলে একজনে তিনজনে কথা বলতে চায় উনি এক কথা হয় মাঝে মধ্যে খুব হয়ামর্শ ভিত্তিক কাজ করা ইসলামের ইসলামিক কমিউনিটির মুসলিম উম্মার যে কোনো কাজের জন্য এরকম একটা সুন্দর ডিসিপ্লিন থাকা সবাই কথা বলার চেষ্টা না করা কোন কোন সময় লোকেরা কথা বলতে গেলে কে মাইকের কাছে কথা বলবে কার কৃতিত্ব ওইটা দিকে বেশি নজর থাকে কার ছবিটা পত্রিকায় আসবে তাই না একজনের কথা বলেন সব সাহাবিরা কথা কাছে বাদশার সাথে কথা বলতেছেন ও কত বড় পজিশন ভিআইপি পজিশন এইগুলো কিন্তু মাঝে মধ্যে মানে কম্পিটিশনের কারণ হয়ে যায় তারপরে নবী করিম সাল্লাশাই করলেন যাকে তাদের লিডার হিসেবে তিনি ছিলেন জাফর আবু তাহ উনি কিন্তু একজন মানের মানুষ লিডারশিপ কোয়ালিটি নেতৃত্বের যোগ্যতা ভালো ছিল আর দেখতে শুনতেও যেমন বুদ্ধিমান দেখতে শুনতেও মানানসই পছন্দ মানানসই হওয়া লাগে কোনো কোনো ক্ষেত্রে ইসলামকে রিপ্রেজেন্ট করার জন্য মুসলিম কমিউনিটিকে রিপ্রেজেন্ট করার জন্য ওনাকে দেখতে কিছুটা আহ নবী করিম সালাম কাছে সাদৃশ্য মনে হতো একই গোষ্ঠী তো চাষাতো ভাই দেখতে শুনতে একটু চেহারা মিল আছে একদিন ওনাকে আসবাহা খোলকি ও তুমি অনেক কিছুতেই আমার মতোই তোমার গঠন প্রকৃতিও হয়েছে আর তোমার সবা মন মেজাজ আচার ব্যবহারও অনেকটা তুমি আমার মত রপ্ত করেছ কাছে ভাই গুড যার ফলে নাদাসের সঙ্গে যখন তিনি প্রেজেন্ট করলেন সেখানে এত সুন্দর উপস্থাপনা হয়েছে ভেরি সাকসেসফুলতে পেরেছেন এই জন্য নেতৃত্ব বড় ধরনের কোন অ্যাসাইনমেন্ট পালন করতে গিয়ে শুধুমাত্র নেতৃত্বের খায়েস থাকলে হয় না অনেকেরই খায়েস থাকে খুব হয়তো কিন্তু একটা কাজ ডেলিভারি করতে পারেনা ভালো করে দায়িত্ব পালন করতে পারেনা কিন্তু দায়িত্ব নেওয়ার জন্য খুব উদ্গ্রীব এটা ঠিক না যিনি বোঝা উচিত যে আমি এই কাজটা ঠিক করতে পারবো কি না সেটা যারা করবে তাদেরও ব্যক্তিগত পছন্দ অপছন্দ নয় এটা লোকের যোগ্যতা কোয়ালিটি এরপরে আমরা আরো দেখি যে আহ ইসলামিক করার জন্য মুসলমাতের ক্ষতি করার জন্য কাফেরা বহু রকমের চেষ্টা করে তার মধ্যে একটা চেষ্টা হলো দেখি কিছু টাকা পয়সা দিয়া হেল্প করে অন্য দেখে মুসলমানদের বিরুদ্ধে ব্যবহার করা যায় কিনা এরকম চলে তাদের মানে পার্সোনাল কাউকে গেইন করে দেওয়া সুযোগ সুবিধা দেওয়া ইত্যাদি করে অনেক সময় ইসলামের বিরুদ্ধে ব্যবহার করে হয়ে যায় আরেকটি ঘটনা হয়েছে যে বাদশাহ দরবারে যখন তারা যায় ওই সময় যদিও নাজাসি এই কথাগুলো শুনে ন্যাচারালি ভালো মানুষ কিন্তু ইসলামের আকিদা তো না ক্লিয়ারলি শোনার পরে একটা বিরাট চেঞ্জ হয়েছে গ্রহণ করেছেন তার আগ পর্যন্ত তিনি তাদের তো ওখানে ঢুকার সময় সবাই কিন্তু সেসলমানরা সেদা করে ঢুকেন নাই এটাও তারা পয়েন্ট যোগার করেছে দেখেন তারা বেআব আপনাকে সবাই সেদ্ধা করে ঢুকে আর এরা সেদ্ধা করল না দেখছেন কিন্তু আলহামদুলিল্লাহ ওনারা তার ব্যাখ্যা করেছেন তারা তাকে আটকাতে পারেনি তারা তিনি বলেছিলেন আমরা শুধুমাত্র যেটা করি আসলাম আলহিকুম এভাবে সম্ভাষণ করি জান্নাতের একটা সালাম আমরা দেয় সবাইকে আপনাকে আমরা সেটাই দিলাম এরপরে তো একটা হাদিস এই বিষয়ে যে ওনারা আল্লাহর তা অকল করলেন আল্লাহ যে কথা বলা পছন্দ করেন সেটা বলবেন তাদের কাছে কথা বলে কোন রকমে আজকে তাদের জীবনে নিরাপত্তা হয়ে যায় কিনা এইরকম কম্প্রমাইজ না করে যে ব্যক্তি আল্লাহকে আল্লাহর সন্তুষ্টি চায় কোন কথা বললে আল্লাহ খুশি হবেন এতে যদি মানুষ অসন্তুষ্ট হয়ে যায় তাতে সে করে না তাহলে আল্লাহ মানুষের কাছ থেকে তার হেফাজতের দায়িত্ব গ্রহণ করবেন আর যে ব্যক্তি মানুষের সন্তুষ্টি চায় তাদেরকে খুশি করা যায় কিনা আল্লাহ তালা এখন কি করা যায় রাগ হলেও আর গোসা হলেও অসন্তুষ্ট হলেও দেখা যাবে পরে করা যায় কিনা এরকম চিন্তা করে তাহলে আল্লাহ তালা তার দায়িত্ব মানুষের হাতে ছেড়ে দিবেন আল্লাহ তাকে তাদেরকে সেই স্পেশাল প্রটেকশন যেটা দেওয়ার সেটা দেবেন না এই অনেকগুলো শিক্ষা আমরা দেখতে পাই যে এই আবেশন ঘটনা হিজাতের মধ্যে ঘটে এমন কি আমার আসরা দিয়ে আল্লাহ আনহু পরে তো তিনি ইসলাম কবুল করেছেন কিন্তু ঐতিহাসিকগণ বলেন আমার আজ কিন্তু ওখানেই কাবু হয়ে গেছেন ইসলাম অলরেডি ওনার ভিতরে ঢুকা শুরু করেছে যদিও উনি অনেক শক্ত অবস্থানে ছিলেন যার ফলে ওইখানে তিনি ইসলাম কবুল না করলেও ভিতরে ভিতরে ইসলাম ঢুকে গেছে যদিও তিনি পরে অনেক পরে মক্কা ইসলাম কবুল করেছেন কিন্তু তিনি ওইখানে ইসলামের ব্যাপারে পরবর্তী পর্যায়ে আসলে অনেক দুর্বল হয়ে পড়েছিলেন কাজেই অনেক সময় দেখা যায় হকের উপরে থাকলে কিভাবে জানেন হকের মজবুতি দেখে বাতিলপন্থী অনেক সময় কিন্তু আপনার ব্যাপারে অনেক চিন্তা করে এই লোকটা ম্যান অব প্রিন্সিপাল তার নীতি আছে একটা শ্রদ্ধা চলে আসে আর যদি আপনি লোকদেরকে খুশি করার জন্য এদিক সেদিক করেন তার লোকেরা বুঝে আপনি দুই নম্বর কিছু করছেন এর মধ্যে কোন ফায়দা নাই আমরা যখন নন মুসলিমদের সঙ্গে আলাপ আলোচনা করি তো তারা আমাদেরকে বিভিন্ন পার্শ্ব করে মহিলাদেরকে তোমরা বোরকা রাখে কেন এটা সেটা করি যে না রাখলে আমরা যদি বলি যে না দেখো এর মধ্যে অনেক ফায়দা আছে আর আমরা জোর করি কি আমাদের চাপিয়ে দেই আমাদের মহিলারা আত্মসম্ভ্রম বাণিজ্য লজ্জা সরম আল্লাহকে ভয় করে তারা নিজে এটাকে গ্রহণ করে এটা তাদের জন্য কল্যাণ কর এইরকম কথাটা বলার মধ্যে অনেক অমুসলিমরা এটাকে আমরা এরকম করি তাহলে যে মিল দিচ্ছে দুই নম্বর আসল কথা বলে না অনেক লেসন আছে এরপরে ওইখানে ওই আবেশনীয় মধ্যে আনহা ছিলেন পরে ওখানে ওনার স্বামীর ইন্তিক হয়ে যায় পরবর্তী পর্যায়ে নবী করিম সাল্লাম চিন্তা করলেন যে আবু সুফিয়ান লিডার তাকে দুর্বল করার জন্য ডিপ্লোম্যাটিক কারণে তিনি মদিনা থেকে প্রস্তাব পাঠিয়েছেন উমে ইদ্যত পার হওয়ার পরে উম্মে হাবিবাকে বিয়ে করার জন্য এবং নাজাসী নিজে মোহর আদায় করে দিয়ে ওনার বিয়ের ব্যবস্থা করে দিয়েছে। পরে নবী করিম সাল্লাহ সাল্লামের অন্য সাহাবিদের সাথে তিনি মোদিনা হিজরত করে রসুল্লাহ সাল্লাহ সাল্লামে সংসার করেন এখানে আরেকটি গুণ পাওয়া যায় যে নবী করিম সাল্লাহ সালাম একাধিক বিয়ে করেছেন ওনার বেশি বিয়ে করার খুব শখ এই কারণে শুধু নয় এতা আসলে বিভিন্ন কারণ যে মক্কার আবু সুফিন তার মেয়েকে বিয়ে করার মাধ্যমে এটাও তাকে উদ্বুদ্ধ করেছে এভাবে করে আলহামদুলিল্লাহ আবু সুফিনার আবিসিয়ার হিজরতা ইসলামের ইতিহাসে অন্যতম বড় একটা স্যাক্টর ইতিহাসের একটা সুন্দর ঘটনা মুসলমানদের জন্য ওনার যদিও পরে ওখান থেকে চলে এসেছেন মদিনায় মদিনায় যখন ইসলামের সুন্দর পরিবেশ সমাজ সৃষ্টি হয়েছে এখানে আমরা এখানে থামব আমাদের পরবর্তী আলোচনা হবে আবে থেকে ফেরত এসে ইতিমধ্যে নবী করিম সাল্লাহ সাল্লাম ইসলামের কাজ থামান নাই তারা চিন্তা করলো ওনাকে হত্যা করার জন্য ফাইনাল প্রেশার দিবে তারা ফাইনাল প্রেশার দিল প্রেসার রাজি না হওয়ার কারণে তাদের সঙ্গে বয়কটের ঘোষণা আসলো এই বয়কটের ঘোষণা দিয়ে আগামী সেই চাপটা দিয়ে আমাদের সিরকের আলোচনা শুরু হবে ইনশাআল্লাহ